बोलते जामी चाहिना बोल ले लो जाइगी सुनो बंधु सुनार बांगार दुशासन रे नमुना सुनो बंधु सोनार बांगार दुशासन रे नमुना बोलते जामी चाहिना बोल ले শোনো বন্ধু সোনারে বাংলার দুঃশাসনের নমুনা শোনো বন্ধু সোনারে বাংলার দুঃশাসনের নমুনা হাত পা ধরে গেলো যখন ক্ষমতায় সব উবাদ ভুলে গেল ওই ক্ষমতার চেয়ারে পায় ভোটের আগে হাত পা ধরে গেলো যখন ক্ষমতায় ভুলে গেল বাহানা হাতে গেবি পট মাথায় নিয়ে হাতেগে বাহানা শোনো বন্ধু সোনার বাংলার দুঃশাসনের নমোন শোনো বন্ধু সোনার বাংলার দুঃশাসনের নমোনাম বলতে নমনা প্রথম যখন ভুট নিয়েত্রী হয়ে যাই ও কুতু ভই বীর সেনাদের করলো খতম পিলখানাই প্রথম যখন কুঠ নিয়ে ওই রাষ্ট্রনেত্রী হয়ে যায় বাংলার দুঃশাসনে রে নমুনা শুন হো বন্ধু সোনার বাংলার দুঃশাসনে রে নমুনা বলতে আমি চাহি না বললে যাই বাছি না রে বাংলা রে দু হবা রে দুঃশাসন হে নমুনা অশান্তিতে দেশ ভরিল ভুট দিল শান্তির আশায় প্রায় বারো গো আসলে কতগো জীবন গেলো কত জীবন গেল হাই সেই সবার ট্রাজেডির কথা ভুলতে আমিং না। সেই সাভার ট্রাজেডির কথা ভুলতে আমিং না। শুন বন্ধু সোনারে বাংলারে নমুনা শূন্য বন্ধু শোনারে বাংলারে নমুনা বলতে যা বললে লোজাই বাছি না শূন্য বন্ধু সোনারে বাংলার দুঃশাসন এর নমুনা শূন্য বন্ধু সোনারে বাংলার দুঃশাসন এর নমুনা দিনের ঝান্ডা বজায় রাখতে গেল সাবলা চত্তরে পাঁচে মে ওই গভীর রাতে কি হইল ওই প্রান্তরে দিনের ঝান্ডা বজায় রাখতে গেল সাবলা চত্তরে পাঁচে মে ওই গভীর রাতে কি হইল ওই প্রান্তরে নিরস্ত্র জনতার উপর করলো কত লঞ্চনাতার উপর করলো কত লঞ্চনা শুনু সোনারে বাংলার দুঃশাসন এর নমোনা শোন হন্ধু সোনারে বাংলার দুঃশাসন এর বলতে আমি চাহি না বললে লজ্জাই বাছি না শোন বন্ধু সোনার বাংলার বাংলার শাহবাগেতে নাস্তিকদের হইল যখন আসপালন ধর্ম নিজে করলো তারা কত রকম আচরণ সাহাবাগেতে নাস্তিকদের হইল ধর্ম তারা আছে গেরে সবার জানা শুন হো বন্ধু সোনার বাংলার দুঃশাসনের নমনা শুন হো বন্ধু সোনার বাংলার দুঃশাসনের নমনা বলতে আমি চা কি বললে লজ্জাই বাছি না শোনো বন্ধু সোনারে বাংলার দুঃশাসনের নমুনা সুন হব দূষণারে বাংলারে দুঃশাসন এর নমোনা শুন হব দূষণ রে বাংলার দুঃশাসন এর নমুনা শুন হব দূষণ বাংলার দুঃশাসন নমুনা শুন হব দূষণ বাংলার দুঃশাসন এর